पीटी बांगल है বাংলা মানবতা সমাধান আলহামদুলিল্দ হুস্তরিক মহমদ ওালাঈ ওয়ামেদিম আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য কিছু গুণ অর্জন করতে বলেছে। কিছু আমল করতে বলেছে। এবং বিভিন্ন হাদিসে বিভিন্ন আয়াতে জান্নাতিদের বিভিন্ন গুণগুলোকে তুলি ধরা হয়েছে কোন জায়গায় দশটি গুণ কোন জায়গায় আরেকটু বেশি কোন জায়গায় আরেকটু কম অনেকগুলো গুণ অনেকগুলো আম আলোচন এ হাত অর্জন করে করে জাননাতে যেতে হয় এটা নাম হচ্ছে তারগিব মানুষকে আগ্রহী করে তোলা মোটিভেট করে তোলা আর পাশাপাশি জাহান নামের অনেকগুলো গুণাহ অনেকগুলো কাজ অনেকগুলো অন্যায় কর্ম যেগুলো মানুষকে জাহান নামে নিয়ে যায় জাহান্নামীদের বৈশিষ্ট্যগুলো আল্লাহ আল্লাহতালা বিভিন্ন সময় আলোচনা করেছেন কোরআনে পাকে এবং রসদুল্লা সাল্লি সাল্লাম বিভিন্ন হাদিসে তা উল্লেখ করেছেন এই তারগিব এবং দ্বিতীয়টা হচ্ছে তারহিব অর্থাৎ লোকদেরকে সাবধান করা তাদের মানে ভয় সৃষ্টি করা জাহান্নাম থেকে আর লোকদের মনে আগ্রহ সৃষ্টি করা জান্নাত সম্পর্কে এই তারগিব এবং তারহিব কোরআনে পাকে এক জায়গায় বলে ছেড়ে দেওয়া হয়নি অথবা হাদিসে কোনো এক জায়গায় কোনো প্রসঙ্গে বলে ছেড়ে দেওয়া হয়নি বারে বারে হয়েছে কারণ হচ্ছে যে আমাদের মধ্যে গাফলতি চলে আসে আমরা ভুলে যাই আমাদেরকে সতর্ক করে দিতে হয় ফা তান আল্লাহ তালে সাদ করেছেন মনে করিয়ে দেন বারে বারে মনে করিয়ে দেওয়া মমিনদের জন্য কল্যাণ কর এই জন্য বারে বারে মনে করিয়ে দিতে বিভিন্ন হাজিফের রসৌল্লাহ সাল্লু আলসালাম সাহাবাইকে আমাকে উৎসাহিত করেছেন জান্নাতের আমল তৈরি করার জন্যে ভালো ভালো গুণগুলো অর্জন করার জন্য আর তা না হলে এগুলো না শুনলে না জানলে না পড়লে বারে আমরা গাফেল হয়ে যাব আমাদের আমলে যা তৈরি হবে না যখনই আপনি নতুন করে আরেকটি জিনিস জানা জিনিস আবার শুনেন আবার শুনেন তখন আপনার ভিতরে আবার আমলে জজবা তৈরি হয়ে যায় কিছুক্ষণ পরে আবার ঠান্ডা হয়ে যায় হামদাল্লা রাজি আল্লাহ আহ হাদিফের মতো তিনি মুনাফিক হয়ে গিয়েছেন বলেছিলেন যে কারণ ঘরের বাড়িতে কর্ম সংসারে এসে বহু রকম ব্যস্ততা আমরা ভুলে যাই গাফেল হয়ে যাই এই জন্য আমরা আজকে আমাদেরকে মনে করে দেওয়ার জন্যে জান্নাতের কয়েকটি গুণ একটি হাদিসে এসেছে সেই গুণগুলো নিয়ে আলোচনা করতে চাই রসুল্লাহ সাল আলিয়ালের সাদ করলেন ইন্না ফিল ইন্নাফিল জান্নাত গোরাফান বাহাতে দা আহা জান্নাতের ভিতরে এমন কিছু কামরা প্যালাইস প্রাসাদ রয়েছে যেগুলি এত স্বচ্ছ কাঁচের এত নিপুণ করে তৈরি করা হয়েছে বাইরে থেকে ভিতরে সব কিছু দেখা যাবে আর ভিতর থেকে বাইরের সব কিছু দেখা যাবে আদাহালিমান আল্লা কালাম আল্লাহ তালা সেই জান্নাতকে তৈরি করে রেখেছেন ওদের জন্য ওই সমস্ত লোকদের জন্যে যারা কথায় নম্র ভাষী মিষ্টি ভাষী আর ও আত আমাত আম অভুক্তদেরকে যারা খাবার সরবরাহ করে গরিব অসহায় মিসকিনকে যারা সাহায্য সহযোগিতা করে তিন নম্বর ও তাবা সিয়াম রোজার পরে রোজাকে কন্টিনিউ করেছে বেশি বেশি নফন রোজা রাখার চেষ্টা করেছে চার নম্বরে সল্লা বিল্লাইলে অন্নাসনিয়াম রাতের বেলায় এমন সময় নামাজ পড়তে থেকেছে তাহা যে সময় মানুষ গভীর ঘুমে অচেতন হয়ে আছে চারটি গুণ আমরা একটু চারটি বিষয়কে একটু বোঝার চেষ্টা করি আমাদের ভিতরে আল্লাহ তালা যেন দাওক এবং শওক পায়দা করে দেন আমরা যেন একটু এই গুণগুলো অর্জনের জন্য আগ্রহী হয়ে ওঠি প্রথমত জান্নাতের গোরাফের কথা বলা হয়েছে সেগুলা বিশাল অট্টালিকা প্রাসাদ হিসাবে ব্যবহৃত হয়েছে বিশাল বিশাল বাড়ি এবং সেগুলো স্পেশালি তৈরি করা হবে এমন একটা কাঁচ যে দুনিয়ার সাধারণ কাঁচ নয় রূপার সঙ্গে মিশ্রিত হয়ে কাঁচ তার ব্যাখ্যায় তাপ সিরে এসেছে রূপা মিশ্রিত কাঁচ সাদা স্বচ্ছ ভিতর থেকে বাইরে সব দেখা যাবে কোনো অসুবিধা নেই আর বাইরে থেকে ভিতরে সব দেখা যাবে সুন্দর সুন্দর আধুনিক বিল্ডিং আজকাল যখন তৈরি হচ্ছে আপনি দেখবেন ইউরোপ আমেরিকা এমনকি আমাদের নিজস্ব দেশগুলোতেও যখন আধুনিক পদ্ধতিতে বিল্ডিং তৈরি হচ্ছে স্বচ্ছ কাঁচের অধিকাংশ পিলারগুলো দিয়ে শুধু কাঁচের বিল্ডিংই দেখা যাচ্ছে কোন কোন সময় এটা নিশ্চয়ই অনেক আকর্ষণীয় অনেক সুন্দর যে ভিতর থেকে বাইরে দেখতে খুবই চমৎকার এখন বাইরে থেকে ভিতরে দেখা গেলে তো আরেক মুশকিল প্রাইভেসিতে থাকবে না মানুষের গোপনীয়তা থাকবে না হয়তো আল্লাতালা সেখানে অটোমেটিক সিস্টেম করে দেবেন নোমাল্লি বাইরের থেকে খুব সুন্দর দেখা যাবে কিন্তু যখন কোনো প্রাইভেসি দরকার হয়ে পড়বে তখন সেখানে অটোমেটিক সিস্টেম কাজ করবে যে বাইরের লোকেরা দেখবে না যে তখন এই জান্নাতের অধিবাসী যিনি আছেন তিনি কোনো এমন কোনো প্রাইভেট ব্যাপারে লিপ্ত হয়ে আছেন যেটা অন্য লোকে দেখা ঠিক নয় অটোমেটিক্যালি সেটা তখন কন্ট্রোল হয়ে যাবে অটোমেটিক সিস্টেম এইসব কথাবার্তা কিন্তু আগের জমানায় সায়েন্টিফিক টেকনোলজি আবিষ্কার হওয়ার আগে বললে হাজির যখন চৌদ্দোশো পনেরোশো বছর আগে তিনি বলেছেন তখন আমার মাঝে মধ্যে মনে প্রশ্ন আসে তখন লোকেরা কি করে হাজিরগুলো বুঝতো কাঁচের বিল্ডিংয়ের কথা তখন তাদের কনসেপ্ট ছিল কি না আইডন অলত আমরা জানি বিভিন্ন সভ্যতায় রাজাবাদ সারা প্যালেস বানাতে কাঁচকে ব্যবহার করেছেন কিন্তু সাধারণ মানুষের কাছে তো এগুলো অনেকটা বোধগম্য নয় তাছাড়া অটোমেটিক সিস্টেম কি জিনিস এটা তো পৃথিবীর মানুষ তখন জানার কথা না ন্যাচারাল কিছু দেখে এখন মানুষ যখন নিজের হাতে আবিষ্কার করতে সক্ষম হয়েছে আল্লাহতালা মানুষকে তৌফিক দিয়েছেন অনেক কিছু অটোমেটিক সিস্টেম হয়ে যায় তখন এই হাদিস বুঝতে আরও সহজ হয়ে যায় এত সুন্দর সুন্দর বাড়িঘরগুলো আল্লাহ তালা তৈরি করে রেখেছেন তৈরি হয়ে আছে কাদের জন্যে চারটি গুণের কথা বলা হয়েছে লিমান আলানাল কালাম যিনি কথায় নম্র যার কথায় নম্রতা রয়েছে কথায় নম্রতা থাকা একটা বড় নিয়ামত কথার মধ্যে রুক্ষ হওয়া উঁচু আওয়াজে সচ্ছ শক্ত করে কথা বলা অনেক তফাত আছে অনেক পার্থক্য আছে আল্লাহ রাবুল্লা আলমিন কিছু মানুষকে এমন তৌফিক দিয়েছেন যে তাদের ভাষা মিষ্টি তাদের কথা নরম নম্রতা আছে আর কিছু লোক বড় কর্কশ ভাষা ব্যবহার করে এই দুইজনের মধ্যে অনেক পার্থক্য আছে আপনি যখন একটা নম্র ভাষী মিষ্টি ভাষী লোকের সঙ্গে কথা বলবেন তার এই ভাষা আপনাকে রেখাপাত করবে ইউ বি ভেরি টাচড বাই হিজ অ্যাপ্রোচ অ্যান হিজ ল্যাঙ্গুয়েজ তার সঙ্গে কনভারসেশন করে আপনি খুব প্লিজড হবেন আপনি বলবেন লোকটা মার্শাল্লাহ খুব সুন্দর করে কথা বলে স্বতঃস্ফূর্তভাবে তার প্রতি শ্রদ্ধা তার প্রশংসা আপনার মুখ থেকে বেরিয়ে আসবে আর যদি রুক্ষভাষী কোনো লোকের সঙ্গে কথা হয় তাহলে সেটা আপনার কাছে কষ্টকর লাগবে মনে হয় যেন কিসের যদি আঘাত কথা বলছে কোনো কোনো লোক এত রুক্ষভাষী তাদের সঙ্গে কথা বলে মানুষ ভেরি আনকমফর্টেবল ফিল করে কোনো ভালো লাগে না তাড়াতাড়ি করে চলে আসতে সাধারণ কথা অনেক কর্কর ভাষায় অনেক রুক্ষ ভাষায় অনেক উঁচু আওয়াজে বলছে মানুষ এই সমস্ত লোকের সঙ্গে বেশিক্ষণ থাকতে চায় না মানুষের ক্ষেত্রত এগুলোকে পছন্দ করে না আরব দেশে বেদুইনদের তাদের কিছু রুট ছিল তারা তারা কিছু অমার্জিত কথা কিছু কর্কশ কণ্ঠে তারা ব্যবহার করতো রাসুল্লাহ সাল্লু সাহাবাহিক রাম অ্যাড্রেস করতেন আদবের সাথে ইয়া রাসুল্লাহ আসসালাম আলাইকুম ইয়া রাসুল্লাহ ঘরের পাশে ডাক দিতে হলে এভাবেই ডাক দিতেন আর বেদুইনরা এসে ঘরের সামনে দিয়ে না এসে পেছন দরজা দিয়ে ডাক দিতেন ইয়া মোহাম্মদ এরকম করে একটু করকর ভাষায় রুক্ষ রুড ওয়েতে অ্যাড্রেস করতো আল্লাহ তালা আয়াত নাজিল করে সাবধান করে দিলেন যে আল্লাহ তালা রসুল্লা সালামের সঙ্গে আদবের সাথে কথা বলো আদবের সঙ্গে ডাকো ঘরে সামনে থেকে ডাকো ডো আকুম ফাউকা সাউথের নবী তোমরা কখনো নবীর আওয়াজের উপরে আওয়াজ তোলো না এক সাহাবি ছিলেন খুব নিকার ওনার গলাটা বাই চার ন্যাচারালি একটুখানি উঁচু আওয়াজের ছিল একটু নিচু আওয়াজে কথা বলতে পারতেন না এই আয়াত যখন নাজিল হলো যে তোমরা নবীর আওয়াজের উপরে তোমাদের আওয়াজ এটে এই আয়াত যখন নাজিল হয়ে গেল এবং সেখানে বলা আছে যদি এমনটি ঘটে যায় যে তোমাদের কথা নবীর কথার উপরে তোমাদের স্বর চড়া হয়ে যায় তাহলে তোমরা জানো না এটা আল্লাহ তালার কাছে কত অপছন্দ নিয়ে আন তাহবাত আমাদের আমল বরবাদ হয়ে যেতে পারে এই আওয়াজ নাজিল হওয়ার পরে সাহাবি হিসাব করে দেখলেন ইয়া আল্লাহ আমার গলার স্বর তো অনেক চড়া অনেক সময় রসল্লাহ সাল্লামের স্বরের উপরে আমার স্বর চড়া হয়ে গেছে এখন আমার কি উপায় হবে তিনি নামাজ পড়েন কোন রকমে এসে আর রসল্লাহ সাল্লামের সামনে আসেন না কথাবার্তা বলতে গিয়ে যদি চড়া হয়ে যায় তিনি ঘরে গিয়ে কান্দতে থাকলেন আর রসল্লাহ সাল্লামের সামনে আসেন না রসল্লাহ সাল্লাম কয়েকদিন তাকে না দেখে খবর নিলেন কি হয়েছে অমুখের দেখাতো তারা বাসায় তাকে চেক করলো কি অবস্থা তখন তিনি বললেন যে আমার কথা বললো আমি তো বরবাদ হয়ে গেছি আমার সমস্ত আমল শেষ আমি তো জাহান নামে চলে যাব এত দুঃখ ভারাক্রান্ত হয়ে গেছে কারণ আমি রসুল্লাহ সাল্লা উপরে বহু সময় কথা বলতে বলতে গিয়ে আমার স্বরটা চড়া হয়ে গেছে আমার কি উপায় হবে আমি জাহান নামে চলে যাব। এমন আশঙ্কা করছি তখন রসুল্লাহ সাল্লামের কাছে খবর আসলে তিনি সুসংবাদ দিলেন যাও তার কাছে তাকে গিয়ে বলো সে যাহান নামে যাবে না ইনশাআল্লাহ সে জাননাতেই হবে কারো হয়তো এরকম কিছু ন্যাচারালি যদি হয়ে যায় কিন্তু আর ফিল করা উচিত আপনি নিশ্চয় এই সাহাবি পরে সচেষ্ট হয়েছেন কিভাবে তিনি স্বর করবেন যাদের আমাদের এরকম সর করা আছে ভাষা একটু কর্কশ আছে আমরা চেষ্টা করতে হবে দর্শক মণ্ডলী আমরা এখনই একটি বিরতিতে যেতে হচ্ছে বিরতির পরে বিষয়টি নিয়ে পুনরায় আপনাদের সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে ধরে আমাদের করলেই কি হয়ে যায় পাবেন কি যা কিছু করছে তাই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 जार कारण इसलम सारा विश्व जनप्रिय हो मौलिक ज्ञान प्रति शनिवार रत साढ़े आठ टे पुनः सम्प्रचार सकाल सतटदेश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 उच्छेद कर राजत्व दिल्ली ज्ञान दिलेन मनोनी मेनेन्ना जनता मेरे ना उद्देश्य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 দর্শক মন্ডলী বিরতির পরে আমরা একই বিষয় নিয়ে আলোচনা অব্যাহত রাখছি যেটা বিরতির পূর্বে ছিল যদি এমনটি ঘটে যায় যে তোমাদের কথা কথানবী কথার উপরে তোমাদের সর চড়া হয়ে যায় তাহলে তোমরা জানো না এটা আল্লাহ তালার কাছে কত অপছন্দ নিয়ে আন তাহবতা আমাদের আমল বরবাদ হয়ে যেতে পারে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 তারা বাসায় তাকে চেক করলো কি অবস্থা তখন তিনি বললেন যে আমার কথা বললো আমি তো বরবাদ হয়ে গেছি আমার সমস্ত আমল শেষ আমি তো জাহার নামে চলে যাব এত দুঃখ ভারাক্রান্ত হয়ে গেছে কারণ আমি রসুল্লাহ সাল্লাহ আসলামের উপরে বহু সময় কথা বলতে বলতে গিয়ে আমার স্বরটা চড়া হয়ে গেছে আমার কি উপায় হবে আমি জাহার নামে চলে যাব এমন আশঙ্কা করছি তখন রসুলুল্লাহ সাল্লাহ আসলামের কাছে খবর আসলে তিনি সুসংবাদ দিলেন যাও তার কাছে তাকে গিয়ে বলো সে যাহান নামে যাবে না ইনশাআল্লাহ সে জান্নাতেই হবে যে সমস্ত গুণগুলো থাকলে মানুষ জান্নাতে যেতে পারবে তার চারটি গুণের কথা একটা হাজিসে আলোচনা এসেছে সেটাই আমরা আজকে আলোচনা করছি এবং তার প্রথম গুণ ছিল কথায় নম্র ভাষী হওয়া মিষ্টভাষী হওয়া আল্লাহ রাবুল্লা আলমিন এই বিষয়টিকে প্রশংসা করেছেন মমিনরা ভাষী হবে তারা নম্র নম্রভাষী হবে তারা ভালো কথা বলবে মানুষকে কষ্ট দিয়ে কথা বলবে না তাদের কথা মার্জিত হবে কথা একটা স্ট্যান্ডার্ড থাকবে আল্লাহ তালায় সাত করেন ওহুদু ইলা তৈবিন কাউল ওহুদু ইলা সের হামিদ তাদেরকে হেদায়ত দেওয়া হয়েছে তারা হেদায়ত প্রাপ্ত হয়েছে যাতে করে কিভাবে ভালো কথা বলা যায় সুন্দর কথা বলা যায় কথাকে কিভাবে সুন্দর করে পেশ করা যায় এটা তারা শিখতে পেরেছে এদিকে তারা ধাবিত হতে সক্ষম হয়েছে অহুদু আল্লাহ আল্লা তালা তাদেরকে গাইড করে সেখানে পৌঁছে দিয়েছেন আর রবুল আলমিনের হামিদ সব প্রশংসিত আল্লাহ যিনি তাঁর রাস্তার দিকে চলার জন্যে তারা হেদায়ত প্রাপ্ত হতে পেরেছে তাহলে জন্নাতের রাস্তার সঙ্গে হেদায়ত পাওয়ার বিষয়টাকে ভালো কথা সুন্দর কথা সুন্দর করে বলার তৌফিকটাও হেদায়তের অংশ আল্লাহ তালার কাছে চাওয়া দরকার যে আল্লাহ আমার কথা যদি সুন্দর মার্জিত না হয় আমার কথা যদি লোকদেরকে ঘায়েল করার জন্য বলি কষ্ট দেওয়ার জন্য বলি এমন ভাষা থেকে আল্লাহ আমি তোমার কাছে পানা চাই এটা তামান্না করা উচিত এবং চেষ্টা করা উচিত আমাদের ভুল হয়ে যায় মাঝে আমরা আমরা রাগবশত করে ফেলি কিভাবে আমরা সেখান থেকে সরে আসতে পারি চেষ্টা থাকা দরকার এবং আল্লাহ তাল্লাহার কাছে তফফিক চাওয়া দরকার একটি আয়াতে আল্লাহ রব্বুল আলমিন মোহাম্মদদেরকে বলেন তারা যেন সুন্দর কথা বলে সুন্দর কথা বলা আর কথাকে সুন্দর করে বলা দুইটাই আসে তাহলে তাদের মধ্যে কোনো সমস্যা হবে না আর কথা যদি সুন্দর করে না বলে এবং সুন্দর কথা না বলে তাহলে শয়তান যেটা চায় তাদের পারস্পরিক কথা কথোপকথনের মধ্যে ডায়ালগের মধ্যে কনভারসেশনের মধ্যে এমন কিছু গণ্ডগোল লাগিয়ে দিতে একজন আরেকজনকে আক্রশ ভরে কথা বলবে অ্যাটাক করে কথা বলবে আক্রমণাত্মক ভাষা ব্যবহার করবে এবং তাদের মধ্যে ফিতনা ফাসাদ শুরু হয়ে যাবে ঝগড়া ফাসাদ শুরু হয়ে যাবে কিভাবে কথাটা বলেছি তার উপরে আরেকজন সেটাকে ওইভাবে জাজ করছেন এবং অ্যাকসেপ্ট করছেন এবং রিয়্যাক্ট করছেন আমি যদি সুন্দর করে কথা বলি তাহলে তার সঙ্গে কথা বলছি তার রিঅ্যাকশনটা পজিটিভ হওয়ার কথা নর্মালি আর আমার কথার মধ্যে যদি একটু বক্রতা থাকে অথবা তাকে চার্জ করে শক্ত ভাষায় তাহলে তিনি এটাকে ভ্যারি নেগেটিভলি নেওয়ার সম্ভাবনা রয়েছে এবং তুমুল বিতণ্ডা হয়ে যেতে পারে ছোটখাটো কথা বলা নিয়ে ছোটো বিষয় নিয়ে শুধু কথার কারণে পৃথিবীতে অনেক বেশি ঝগড়া ফাসাদ হয়ে যায় আপনারা চিন্তা করে দেখুন একজন আরেকজনের টাকা পয়সা নিয়ে গেছে জাগা জমি দখল করেছে এগুলো নিয়ে ঝগড়া ফাসাদ আসে একজন আরেকজনের কোনো জিনিস নিয়ে গেছে এগুলো নিয়ে ঝগড়া ফাসাদ হয় এটা ঠিক কিন্তু আমার জানামতে মতে আপনারা হয়তো আমার সঙ্গে একমত হবেন যত ঝগড়া ফাসাদ পৃথিবীতে হয় এর বেশি অংশ একজন আরেকজনের জিনিসপত্র নিয়ে গেছে জুলুম করেছে কোনো জিনিস নিয়ে গিয়ে এগুলো যেমন ফ্যাক্টর কিন্তু শুধুমাত্র কথার কারণে কষ্ট পেয়েছেন আক্রমণাত্মক ভাষা ব্যবহার করেছেন সেখান থেকেই বিতণ্ডা তুমুল বিতণ্ডা হয়েছে ঝগড়া ফাসাদ বেড়ে গেছে একটা পরে একটা কন্টিনিউ করেছে এটা শুধু কথার কারণে হয়েছে এইরকম ঝগড়াই পৃথিবীতে বেশি হয় কারো জিনিস নষ্ট করেছেন কারো ক্ষতি করেছেন সেগুলো থাকে কিন্তু কথার কারণে কথা দিয়ে কষ্ট দিয়েছেন এটা সবচেয়ে বড় ফ্যাক্টর স্বামী স্ত্রী মেয়েদের ঝগড়া শুরু হয়ে গেল। কি বিষয় এই কথাটা এইভাবে বলেছে কেন কেন এইভাবে বলেছে দ্য সল এখান থেকে সৃষ্টি হয়ে গেল। তুমুল বিতণ্ডা তুমুল তর্ক বিতর্ক ঝগড়া সেখান থেকে তালাকে চলে যেতেও সম্ভাবনা রয়েছে তালাকে চলে যেতে পারে কাজেই আল্লাহ তালা যে বলেছেন মহিন্দিকে বলেন তারা সুন্দর করে কথা বলুক শয়তান চায় তাদের মধ্যে ঝগড়া ফাসাদ লাগিয়ে দিতে একজনকে আরেকজনের উপরে আক্রমণর্ত ভাষা ব্যবহার করতে কথাকে সাবধানভাবে না বললে শয়তানের জন্য ভালো টুল জিব্যাকে কন্ট্রোল না করলে এভাবে লাগিয়ে দিবে তুমুল বিতনটা সৃষ্টি করে মানুষের মধ্যে ফেতনা ফাঁসাদকে ছড়িয়ে দেবে ইন্স শৈতান শয়তান চাইলে বা সুযোগ নিতে পারে তাদের মধ্যে ঝগড়া ফাসাদ লাগিয়ে দিতে আমাদের আত্মীয় স্বজন গরিব মিসকিনা আমাদের কাছে সাহায্য সহযোগিতা জন্য আসে আল্লাহ তালা বলেছে দান খয়রাত করো তাদেরকে একটু হেল্প করা সহযোগিতা করো আর যদি এমন অবস্থা হয় তোমার কাছে চেয়ে বসছে কিন্তু তোমার কাছে নাই বেশি দেওয়ার মতো তখন তাদেরকে একটু সহজ সুন্দর কথায় বলে বিদায় করে দাও বিরক্ত হইও না বকাবকি করে ছেড়ে দিও না বলো যে দিতে পারলাম না হাদিসে এসেছে কোনো কোনো সাহাবিদের আমল ছিল তারা যখন ফকির মিসকিন বা গরিব লোকজন আসতেন দিতেন কিন্তু যখন দিতে সক্ষম হতেন না নাই তখন বলতেন যে আমরা দোয়া করি আল্লাহ তালা তোমাদেরকে দান করেন যেন বেশি করে আর আমাদের জন্য দোয়া করো আল্লাহ তালা যদি আমাদেরকে একটু সম্পদ দেন তাহলে আমরা যেন তোমাদেরকে দিতে পারি আল্লাহ আল্লাহতলা সম্পদ দিলে তোমাদেরকে দেব। এই দোয়া করো আর আমরা দোয়া করি আল্লাহ তালা তোমাদেরকে ব্যবস্থা করে দিন কাউলম্মা ইস্যুরা ভালো কথা বলতে হবে কি ফকির মিসকিন কেউ বিরক্ত হয়ে তাদেরকে তাড়া করা নয় আমরা এভাবে কি আসলে এমন করতে পেরেছি আমি আমার নিজের জীবনের কথা মনে করি যখন নাসর নাসরবান্ধা হয়ে ফকির মিসকিন চলে এসে পাকড়াও করে আমরা কি আসলে এই সমস্ত আদব তখন রক্ষা করতে পারি আমার মনে হয় অনেক জায়গায় পারেনি তাহলে আমাদের এই চেষ্টাটা করতে হবে আল্লাহ রাবুল্লাহ আলমেন অনেক সময় মানুষকে ভালো কথা দ্বারা সদাকা থেকে বেশি সাপ দিবেন আর অনেক লোকে দান সদাকা খায়রাত করলো অনেক বেশি কিন্তু পরবর্তী পর্যায়ে মানুষকে কথা দিয়ে কষ্ট দিল খোটা দিল কথা দিয়ে কষ্ট দিয়ে খোটা দেওয়ার কারণে তাদের সদাকা খায়রাত সব নষ্ট হয়ে গেলো আল্লাহতালা বলছেন ভালো কথা এই যে বলে দেওয়া ফকির মিসক্রিকে দিতে পারি নাই আমাদের কাছে নাই এখন দোয়া করেন আল্লাহ যেন বেশি করে দান করেন তাহলে আপনাদেরকে দেবো আল্লাহ আল্লা তালা আপনাদেরকে দিয়ে দিন এই কথাটা অনেক ভালো মিন সাদাকাত হা আদা এমন সাদ করতে যেটা করে তারপরে মানুষকে কথা শুনিয়ে কষ্ট দাও খোঁটা দাও ইনসাল্ট করো তার চেয়ে সুন্দর কথা যিনি বলে বিদায় করে দিয়েছিলেন দিতে পারেন পারেননি আল্লাহ তালা কাছে সেটা অনেক কল্যাণ কর অনেক বেশি সবাব পাবে কাউল্মা আর উফুম্মা ফেরাতুন ভালো কথা বলা আর মাফ করে দেওয়া মাফ চেয়ে নেওয়া খাই রুমিন সদাকাতে অনেক ভালো এমন সদাকা থেকে এমন থেকে যেটা করার পরে মানুষ খোঁচা দেয় কষ্ট দেয় করেছেন ভালো কথা একটি সদাকার মতো সব নিয়ে আসে সুন্দর কথা মিষ্টি কথা কথাকে সুন্দর করে বলা আদব রক্ষা করা সম্মান রক্ষা করে কথা বলা কাউকে হেয় না করা কথা বলে এই সুন্দর স্ট্যান্ডার্ডটা আল্লাহ তালার কাছে এত পছন্দনীয় আপনি কথা বলেই সতাকার মতো দান খয়াতের মতো সব পেয়ে যাচ্ছেন আমার নামে ভর্তি হয়ে যাচ্ছে অথচ পকেট থেকে পাশা করে দিতে হলো না ফি অফ কস্ট এই সুযোগ কেন আমরা মিস করব তাহলে আমরা কত বড়ো ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি এই পৃথিবীতে অনেক লোককে আমরা কষ্ট দিয়েছি অনেক লোককে কটু কথা বলেছি অনেকে ইনসাল্ট করেছি হেয়া প্রতিপন্ন করেছে কথা দিয়ে আল্লাহ রাবুল্লা আলমিন মূসা আলাইসাল্লাম এবং তার ভাই হারুন আলাইসালামকে বললেন যে তোমরা ফেরা অনেক কাছে যাও দাওয়াত দিতে আল্লাহ দুশ্মনের কাছে দাওয়াত দিতে যাও দুশ্মনকে দাওয়া দিতে গেলে কাকুল আল্লাহ কাউল আল্লাহ না তার সামনে যখন কথাবার্তা বলবে নম্র ভাষী হবে তাকে অ্যাটাক করে কথা বলবে না আক্রমণাত্মক ভাষা ব্যবহার করবে না সফট অ্যাপ্রোচ মানুষকে দিনমুখী করতে হলে অ্যাপ্রোচটা সফট হওয়া লাগবে নরম ভাষা ব্যবহার করতে হবে কড়া কথা বক্তৃতা করে মানুষকে হিদায়ত করা যায় না এই এটা খেয়াল করতে হবে যারা দা ইল বিশেষ করে তারা যখন জনগণকে দিনের কথা বলবেন এমনকি যারা দিনের দুশ্মনি করে তাদের জন্য যদি কোনো সময় তাদের কাছে যাওয়ার সুযোগ হয় কথা বলার সুযোগ হয়ে যায় তাদের সঙ্গে কথাবার্তা বলার সময়ও এমন নম্র ভাষায় বলতে হবে যাতে করে আল্লাহ তালা তার দিলে রহম ঢেলে দেন সে যেন করে কথা শুনেই তেলে বেগুনি জ্বলে না উঠে একটা বিতর্কর পরিবেশ সৃষ্টি করে ফেলি একদম সব ভন্ডুল হয়ে যায় এমন যেন না হয় আল্লাহ আমাদেরকে এই নম্র ভাষী হওয়ার তফিক দান করুন দর্শক মণ্ডলী আমাদের এই হাদিসের একটি আমরা শিখেছি সেটা হচ্ছে নম্র ভাষা আজকে এটা এখানে সমাপ্তি হচ্ছে বাকিগুলো ইনশাল্লাহ আমরা আরেক আরেক সুযোগে আপনাদের কাছে প্রেজেন্ট আল্লাহ দান করলে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে আমনের জন্য তৌফিক দান করুন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি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 জাহাঙ্গীর আর কি আছে মমিনের দায়িত্ব জানার জন্য দেখুন কাল রাত সকাল সাডে ছটায় বাংলাদেশে ম্যারেজ ও ডিভোর্সলাম